আবদুল্লাহ ইবনু মাসুদ রদিল্লাহ তাল্হ্ন বর্ণিত যে নাবি সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে গালে চপেটাঘাত করে পরনের কাপড় ছিন্ন ভিন্ন করে এবং জাহিলিয়াতের যুগের মতো হাঁক ডাক করে